মাহমুদ ইবনুর রাবি রদাল বর্ণিত তিনি বলেন আমার মনে আছে নবিসাল্লাহ সাল্লাম একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমণ্ডলীর উপর কুলি করে দিয়েছিলেন তখন আমি ছিলাম পাঁচ বছরের বালক